আবু হুরাইরা হ্রদলাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন সলাতে কোমরে হাত রাখা নিষেধ করা হয়েছে হিসাম ও আবু হিলাল রহমতুল্লা আলহি ইবনু শিরিন রহমতুল্লাহ আলহী এর মাধ্যমে আবু হুরেরাহ হৃদ আল্লাহ সূত্রে নবী সাল্লাসাল্লাম হতে বর্ণনা করেছেন